C'est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 আলহামদুলিল্লাহ আলমিন আকিবুলমিন ও সলাত আশরাফিলাম সঈদুল মুসলিন নবীন আলহি ও আসহাবহি ও আতবাউদ্দিন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আর الله আবরাকাত আমরা পূর্বে একাধিক পরবে আলোচনা করেছি আত্মীয়তার হক পিতামাতার হক সংরক্ষণ করা হেফাজত করা মেনে নেওয়া পালন করা অনেক বড় অনেক কাজ এবং এর বিপরীতে সম্পর্ক নষ্ট করে ফেলা আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করা বিশেষ করে পিতা সঙ্গে অসদ আচরণ করা তাদেরকে কষ্ট দেওয়া অনেক বড় কবিরা গুণা আসলে আল্লাহ রবাহ আলমিনা আমাদেরকে চান একজন ভালো মানুষ হতে যে ব্যক্তি নিজে আল্লাহ তালার ইবাদত করার পাশাপাশি প্রত্যেকটি মাহলুককে তার হক আদায় করে দেবে কাউকে কষ্ট দেবে না তার দ্বারা কেউ কষ্ট পাবে না এমন ভালো মানুষ বানানোর জন্যই আল্লাহতালা রসুল উল্লাহ সাল্লাহ আসালামকে পৃথিবীতে পাঠিয়েছেন ইনামা বু এস্তু লে উতামা কার মানে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে কমপ্লিট করার জন্যে পরিস্ফুটিত করার জন্যে পরিপূর্ণভাবে কায়েম করে দেখিয়ে দেওয়ার জন্যে কিভাবে আমরা ভালো মানুষ হব এবং কাউকে আমরা কষ্ট দেব না পিতা মাতাকে কষ্ট দেব না সে প্রসঙ্গেই আরেকটি হাদিসের মুসলিম এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো শিক্ষা আমাদের জন্য তিনি উপস্থাপনা করেছেন গুরুত্বপূর্ণ কিছু নিসীহা করেছেন কতগুলো ভালো কাজের দিকে উৎসাহিত করেছেন আর মন্দ কাজ থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন প্রথমত তিনি বলেছেন যে আল্লাহ তালা তোমার প্রতি হারাম করে দিয়েছেন মাদের অবাধ্য হওয়া থেকে মাদেরকে কষ্ট দেওয়া থেকে অন্যান্য হাজিসে পিতা মাতা উভয়ের কথা এসেছে এখানে শুধু মাদের কথা বেশি করে এসেছে মার ব্যাপারে তো কোরআন এবং হাজিসে বেশ কিছু গুরুত্ব দিয়ে বলা হয়েছে পিতা মাতা উভয়ের আমাদের জন্য কষ্ট করেছেন ছোটকালে কিন্তু মায়ের কষ্ট পিতা তুলনায় অনেক বেশি মা এবং বাবার কষ্টের মধ্যে পার্থক্য আছে বাবা উপার্জন করে সন্তানকে মানুষ করার জন্য সময় দিয়েছেন উপার্জন করে কষ্ট করে রোজি রোজগার করে সন্তানকে তার খরচপত্র নির্বাহ করার জন্য অনেক কষ্ট করেন কোনো সন্দেহ নেই কিন্তু মায়ের কষ্ট যা হয় সেটা অপরিসীম তার কোনো তুলনা হয় না আল্লাহ আল্লাহতালা নিজেই কোরআনে পাখি উল্লেখ করেছেন ওয়াসাইন আল ইনসানবে আমি ওসিয়ানকে তার পিতার ব্যাপারে পিতা মাতার সঙ্গে ব্যবহার করা চোদ্দ নম্বর আমি ইনসানকে পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার জন্য ওসিয়ত করেছি তারপরে আল্লাহ বলেন যে তার মা তাকে কষ্টের পরে কষ্ট করে প্যাটে এই সন্তানকে ধারণ করেছেন সিমিলার কথা সুরাল আহ পনেরো নম্বর আয়তে আল্লাহ সাদ করেন তার পিতা মাতার প্রতি সদয় আচরণ করতে ভালো ব্যবহার করতে মা তাকে অনেক কষ্ট করে প্যাটে ধারণ করেছে এবং যখন প্রসব করেছে তখন তার অনেক কষ্ট হয়েছে আমরা সবাই সাক্ষী আমরা সবাই জানি ছোটকালে আমরা মা কত কষ্ট করেছেন আমাদের জন্য পেটে থাকা অবস্থায় দুনিয়াতে আসা অবস্থায় আমরা তখন ট্যার পাইনি বড় হওয়ার পরে আল্লাহ তারা যখন আমাদেরকে সন্তান সন্ততি দান করলেন তখন আমরা বুঝি সন্তান পেটে আসা মাত্রই মায়ের অনেকের খাবার দাবার বন্ধ হয়ে যায় বমি করতে করতে জীবনটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এবং কত রাত তাকে তিনি ঘুমোতে পারেন না এ পাশ উপাস করতে হয় কত কষ্ট পেটে থাকা অবস্থায় আবার জন্ম দেওয়ার সময় যে প্রসব বেদনা সুফান আল্লাহ পৃথিবীতে প্রসব বেদনার মতো আর কোন বেদনা আছে কি না অবশ্য ডেন্টিস্টরা দাঁতের ডাক্তাররা বলেন যে দুটো ব্যথা পৃথিবীতে সবচেয়ে বেশি একটা হলো দাঁতের ব্যথা আরে হলো প্রসব বেদনার ব্যথা তবে আমার মনে হয় দাঁতের ব্যথা প্রসব বেদনার ব্যথার সঙ্গে তুলনা করা মতো কিছুই না এত কষ্ট মাকে করতে হয় জন্ম দেওয়ার সময় তারপরে কি তার কষ্টের শেষ আছে বক্ষে ধারণ করা এই ছোট বাচ্চাকে নিয়ে ঘুমোতে যাওয়া এক ঘন্টা পরে আধা ঘন্টা পরেই বাচ্চা কান্নাকাটি করে দুধ খেতে চায় পেটে ব্যথা করে পায়খানা করে দিয়েছে সাফ করতে হবে এই চলছে রাতের মধ্যে মাকে হয়তো তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা পরে পরে উঠতে হয় তিন তিনবার চারবার পাঁচবার দশবারও উঠতে হয় কিন্তু মা বিরক্ত হয়ে সন্তানকে ফেলে অন্য রুমে চলে যান না পিতা অনেক সময় কুলেতে পারেন না অন্য রুমে চলে যান আর পারা যাচ্ছে না ঘুমোতে পারছে না মাথা ধরে গেছে মা যাবেন কোথায় কত কষ্ট করেন এই জন্য রসুলুল্লা সাল্লাম গুরুত্ব দিয়েছেন এত বেশি মায়ের ব্যাপারে একটি হাদিসি এসেছে লম্বা সু এলা মান আবার হে আল্লাহ নবী কার সবচেয়ে বেশি হক আমার প্রতি বেশি করে কার হক আদায় করতে হবে পালন করতে হবে উম্মুকা তোমার মা আবার তোমার মা তিনবার মা চতুর্থবার তারপরে তিনি বলেছেন আবাকা তোমার পিতা সঙ্গত কারণেই বলেছেন পিতা মাতা উভাহের কথাই আল্লাহ তালাও বলেছেন অবিল ওয়ালিতে নিয়ে এসে আনা কিন্তু আল্লাহতালা পিতার হকের পাশাপাশি মায়ের হককে কয়েকগুণ গুরুত্ব দিয়ে বলেছেন রসুল উল্লা সাল্লা তিন গুণ গুরুত্ব দিয়ে সে কথা বলেছেন এই হাদিসে আজকে আমাদের প্রথম হচ্ছে আল্লাহার্মা আলিম রহুক আলু মাহা আল্লাহ তালা তোমাদের প্রতি মাদেরকে কষ্ট দেওয়াকে হারাম করে দিয়েছেন মাদেরকে কষ্টটা হারাম করে দিয়েছেন আরও আল্লাহ তালা বলেছেন মা বাবা দুজনের কথাই ইম্মা ইয়াব্ লুগান্না আইন্দে কাল কে বারা হাদুহুমা আও কেলা হুমা তারা যখন বড় হয়ে যায় তুমি বুড়ো হয়ে যান একজন বা দুজন তুমি তাদেরকে বুড়ো অবস্থায় পেয়ে যাও তাহলে তাদেরকে এমন সুন্দর সদয় আচরণ করো কোন সময় উফ শব্দটা তাদের সামনে উচ্চারণ করো না বিরক্ত বসত তাদেরকে কখনো তুমি ধমক দিয়ে জোরে থামিয়ে দিয়ে না কথা বলে আর তাদের সামনে সব সময় সুন্দর বিনয়ীভাবে বিনয়তা সাথে তাদের সঙ্গে কথা বলো আর তাদের তোমার পার্শ্ব দেশকে তোমার স্কন্ধকে তাদের সামনে তুমি নরম করে দাও নিচু করে দাও অর্থাৎ তাদের কাছে তুমি অত্যন্ত আদবের সাথে সম্মানের সাথে তাদেরকে তুমি ব্যবহার করো তোমায় তুমি অত্যন্ত হাম্বল হয়ে যাও বিনয়ী হয়ে যাও তাদের সামনে আর দয়া করো তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে অকুর রবিরাম হোমা কমর্বয়ানী সাদা যে আল্লাহ তাদের প্রতি আপনি এরকম দয়া মায়া করেন ছোট অবস্থা তারা আমার প্রতি যেভাবে দয়ামায়া করেছে তো এই ছিল এই হাদিসের মধ্যে যে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন মাদের প্রতি এবং সে প্রসঙ্গে পিতামাতা সবার প্রতি সদয় ব্যবহারের কথা তাদের প্রতি দুর্ব্যবহারকে আল্লাহ হারাম করে দিয়েছেন আর এই হাদিসে আর কী কী জিনিস হারাম করেছেন ওয়া ওয়া দাল বানাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া দুই নম্বর তিন নম্বরে মান আন ও হাত নিষেধ করা এবং দাও দাও চাই চাই এই কথা আল্লাহ হারাম করেছেন ও কারে হালাকুম তিল ও কাল আর আল্লাহ তালা অপছন্দ করেছেন মোটেই পছন্দ করেন না বলা হয়েছে অমুকে বলেছে কথা বলা হয়েছে অমুকে বলেছে এরকম কথা বলতে থাকা এগুলো আল্লাহ তালা ঘৃণা করেন ও কাসু আল বেশি করে চাওয়া বা বেশি করে প্রশ্ন করা এটাও আল্লাহ পছন্দ করেন ওয়া এ আতাল মাল আর সম্পদকে নষ্ট করে দেওয়া সম্পদকে অপব্যয় করে শেষ করে দেওয়া এটাও আল্লাহ তালা অপছন্দ করেন তাহলে প্রথমটা ছিল পিতামাতা প্রতি কষ্ট না দেওয়া মাদেরকে কষ্ট না দেওয়া দুই নম্বরটা হচ্ছে ওয়া আদাল বানাত কন্যা সন্তানকে জীবন্ত খবর দেওয়া যেটা আরও দেশে তারা করত আজকাল এত বেশি করে করোনা এরপরেও খবর পাওয়া যায় আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশেও এরকম খবর পাওয়া যায় জীবন্ত কন্যাকে গলা টিপে হত্যা করে ফেলেছে আল্লা মাফ করুন এবং অনেকেই হয়তো এরকম করেন না কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার কষ্ট লেগে যায় সে অপছন্দ করে সে ছেলে চায় সে কন্যা সন্তান চায় না এই যে তাদেরকে না চাওয়া এটাও এক ধরনের তাদের প্রতি অবিচার এবং তাদেরকে মেরে না ফেললো তাদের প্রতি দায়িত্ব পালনে অনীহ প্রকাশ করে বিরক্ত হয়ে যায় এবং এই কারণে সে অসন্তুষ্টি প্রকাশ করে সুরা নাহলে আল্লাহ করেন তার চেহারাটা মলিন হয়ে যায় কালো হয়ে যায় আর সে বিরক্ত অনুভব করে সে এসে যায় তার ইয়েতা মিনাল কাউমে মিনসু ইমা বুসেরা বিহি এমনকি সে অন্যদের থেকে তার চেহারা লুকিয়ে ফেলে সে লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায় না কন্যা সন্তানের খবর শুনতে বা খবর দিতে তার কাছে লজ্জা লাগে তার কাছে বিরক্ত লাগে তার কাছে অপছন্দনীয় আমি আদুস্তু হু ফিতর সে কি তার গলা টিপে এখনই ধরবে মেরে ফেলবে না মাটির নিচে ঢুকিয়ে দেবে তারা এরকম চিন্তা দুশ্চিন্তা অন্যায় চিন্তা সে তার মাথায় ঘোরাঘুরি করে এরা অত্যন্ত খারাপ লোক আমা আসুমুন কত খারাপ ফয়সালানা তারা করে এই সন্তান পৃথিবীতে নিজের ইচ্ছা এসেছে সন্তান পুরুষ হবে হবেনে মেয়ে হবে এটা কি তার চয়েস ছিল যিনি সৃষ্টিকর্তা যিনি খা আলেখ তিনি পছন্দ করেছেন তাকে পৃথিবীতে পাঠানোর জন্য কন্যা সন্তান হিসেবে। কেন তারা এটাকে গ্রহণ করে না বিরক্ত প্রকাশ করে আর যারা আরব দেশের লোকেরা তখন কন্যা সন্তানকে জীবন্ত যে যারা হত্যা করেছে এখনো পৃথিবীর কোন কোন দেশে কোন কোনো মূর্খ প্রকৃতির লোক জাহের প্রকৃতির লোক এমন অন্যায় কর্ম করে তাদের কন্যা সন্তানকে মেরে ফেলে সে ব্যাপারে আল্লাহ সাদ করেন যখন জিজ্ঞেস করা হবে সেদিন কামতের দিন এই কন্যা জীবন্ত হত্যা করা হয়েছে তোমাকে কেন হত্যা করা হয়েছিল বেআই ইদাম বিন কোত কোন কারণে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে এটা জিজ্ঞেস করা হবে পিতা মাতা যারা হত্যা করেছে তারা মানুষ হত্যার জন্য নর জন্য খুন করার জন্যে দায়ী হয়ে যাবে আল্লাহ তালার কাছে পেটের থেকে আসল পরে হত্যা করে আবার ভ্রুন হত্যা করে মেডিকেল সাইন্স আজকে যখন ভ্রুন থেকেই বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে কোন কোন দেশে এইরকম লোকেরা আছে যে তারা কন্যা সন্তানের খবর শুনে তা ভ্রূণের মধ্যে তাকে হত্যা করে ফেলছে এটাও নরহত্যার জন্য তারা আল্লাহতালার কাছে দায়ী হয়ে যাবে আমরা এই যে পেলাম এজন্য জন্য পিতামা তার কোনো অধিকার নাই কন্যা সন্তান হলে বিরক্তি প্রকাশ করা শুধু হত্যা করা নাই তাদেরকে অপছন্দ করা ঘৃণা করা বিরক্তি প্রকাশ করাটাও নিষেধ কোনো কোনো সময় স্বামী স্ত্রীকে দায়ী করে যে এই মহিলার প্যাটে কেন এত মেয়ে বাচ্চা হয় কেন ছেলে হয় না এটা কি মহিলা নিজের চয়েস আল্লাহ তালা যিনি খা লেখ তিনি তাকে এই সিদ্ধান্ত দিয়েছেন তিনি তার প্যাট থেকে কয়টা ছেলে আনবেন না কয়টা মেয়ে আনবেন তিনি কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে দনুটা দেন কাউকে কোনোটাই দেন না সব কথাই আল্লাহ তালা বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আসসালামাইকুম রহমতুল আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 मौलिक नीतिमाल जारमेधान बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा तार साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टापन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेश আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী বিরতি পর পুনরায় আমাদের আলোচনায় আমরা ফেরত এসেছি কন্যা সন্তানকে হত্যা করার গুনার পরে যে গুণাটার কথা এসেছে সেটা হচ্ছে ওমান আন ও হাত ওই আল্লাহ তালা অপসন্দ করেন মানুষ নিষেধ করবে আর দেওয়ার জন্য দাবি করতে থাকবে আমাকে দাও এরকম দাবি করতে থাকবে এই দুটোকে আল্লাহতালা অপসন্দ করেন নিজে দেবে না কিন্তু নিজে চাইবে বেশি দিতে চাইবে না নিতে চাইবে এই মেন্টালিটিকে আল্লাহতালা ডিসলাইক করেন বরঞ্চ আল্লাহ তালা উল্টোটা বেশি পছন্দ করেন দেওয়া বেশি পছন্দ করেন আর নেওয়ার জন্য দাবি করাকে আল্লাহ তালা কম পছন্দ করেন দেওয়া নিষেধ করা কীভাবে যেমন যারা বকিল হয়ে গেছে কার্পণ্য কারণে কৃপণতার কারণে জাকাত পর্যন্ত দিতে চায় না মানুষ ফরজ এবাদতকে আদায় করে না হারাম মাল তার সম্পদে থেকে যায় যে জাকাত আদায় করলো না তার সম্পদের মধ্যে রেখে দিল পুরো সম্পদকে কলুষিত করে ফেললো না পাক হয়ে গেল। জাকাত দিলে তাস কে হয়ে যেত তার সন্তান পবিত্র হয়ে যেত তার সম্পদ পবিত্র হয়ে যেত মানুষের মধ্যে এই বখিনী টেন্ডেন্সি আছে আল্লাহ তালা মানুষকে মানুষের দুর্বলতার কথা উল্লেখ করে কোরআনে পাকে বলেছেন ওয়াইদা মাসাহুল খাই মানু আ মানুষের যখন তার কাছে খায়ের পৌঁছে যায় কল্যাণ পৌঁছে যায় সম্পদ তার কাছে জমা হয়ে যায় সে খরচ করতে চায় না সে মানা করে তার ফরজ জাকাত আদায় করে না আর কেউ যদি তার কাছে অভাব অনটনে পড়ে চাইতে আসে তাকেও সে দিতে চায় না আত্মীয় স্বাধীনের হক আদায় করে না এমন কি এত বহিল হয়ে যায় নিজের পরিবারের জন্য পরিমিতি পরিমাণ খরচ করে না অযথা কৃপণতা করে তাদেরকে কষ্ট দেয় এরকম পর্যায়ের লোক রয়েছে মানুয়া মানা করে মানা আল্লিল খাইয়ের তার কাছকে সম্পদকে কি করে জামা মালাম আর দাদা সম্পদকে শুধু জমা করে আর গণতে থাকে কত হলো কত বাড়লো এগুলো করে সে বসে বসে এটাকে আল্লাহ তালা অপছন্দ করেন আরো হাত আমাকে দাও আমাকে দাও কোথায় পাওয়া যাবে পাওয়াটা খুব খোঁজে দেওয়ারটা অ্যাভয়েড করে পাওনা দেনার ক্ষেত্রেও তাই করে সময় সে এক জায়গায় দেনা আছে ওইটা দিতে চায় না সহজে ঘুরা হয় মানুষকে দিতে পারবে তবুও ঘোরাঘুরি করে দেরি করে পারলে ফাঁকি দিয়ে না দেওয়ার চিন্তা করে ভুলে যায় কিনা তাহলে দেওয়া লাগবে না আর পাওয়ার যেটা আছে সেটা পাওয়ার জন্য এমন মানুষের গলায় সুরে দিয়ে হলে আদায় করবে একটা লোকের কাছে আপনি টাকা পাওনা আছে। কিন্তু সেই বেচারা আপনাকে দিতে পারছে না কারণ কি কারণ সে ঠেকে গেছে তাহলে সে মোড় হয়ে গেছে অর্থাৎ সে দিতে এখন অসমর্থ তাকে আপনি সুযোগ দিন সময় দেন এবং সে যদি দিতে অসমর্থ হয় আরও সময় দেন আবার ওয়াদা করেছে অমুক তারিখে দেওয়ার কথা দিতে পারলো না আপনি যদি জানেন জেনুইনলি সে দিতে পারছে না অসমর্থ ঘোরাঘুরি করার মতলব নয় কিন্তু দিতে পারছে না আসলে তাহলে তাকে আপনি আরও সময় দেন অবকাশ দেন আর যদি দেখেন যে দিতে পারবেই না তাহলে যদি মাফ করে দেন তাহলে তো আপনার জন্য অনেক বড়ো কল্যাণ অপেক্ষা করছে বনে ইসরায়েলের এক লোক ছিলেন তার কোনো এমন কোন ভালো নিকামল ছিল না কিন্তু তিনি একটা জিনিস করতেন তিনি কেউ যদি দেনা পানা থাকতো পানা থাকতেন বিশেষ করে তাকে তিনি সময় দিতেন সময় চাইলে আবার সময় দিতেন তারপরে তিনি ওসিয়ত করে গেছেন তার ছেলে মেয়েদেরকে যে তোমরা এরকম যদি দিতে দেরি করে সময় দিও আর দিতে না পারলে মাফ করে দিও এই কারণে আল্লাহ তালা তাকে জানলাতে দেওয়ার ফ্যাসলা করে দিয়েছেন এরপরে আল্লাহ তালা যেটা অপছন্দ করেন ও কারে হাল এখন কাল বলা হয়েছে অথবা অমুকে বলেছে এই যে বলা বলির কথা কথা এক জায়গার কথা এক জায়গা ছড়িয়ে দেওয়া একটা শুনলাম শুনলাম আর একটা বলা শুরু করে দিলাম গুজবের কথা শুনলাম বলা শুরু করে দিলাম এই রকম কথা বলা বলি করা এটা আল্লাহ তালা বেশি পছন্দ করেন না কথা কম বলা ভালো অনেকেই বিভিন্ন খবর শুনল আর বলা বলি শুরু করল খবরটা কতটুকু ঠিক যাচাই বাছাই করে না এক হাদিসে এসেছে কফা বিনমার ইসমান আন ইউ হাত দেয়া একটা লোকের গুণাগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শুনে তা খালি বলতেই থাকে বলতে দেরি করে না শুনো মাত্র খালি শোনার অপেক্ষা শুনেই বলে ফেলবেন এক মিনিট দেরি করবে না এরকম লোকটা এই শুনে বলা এই কাজটাই তার গুণাহার জন্য যথেষ্ট আবার অনেক আছে যে যে বিষয়ে কথার দরকার নয় সেই বিষয়ে খামাখা কথা বলে এই বিষয়ে একটি হাজি রসুল্লাহাম স্বাদ করেন মিনা হাসিন ইসলাম আল্লিমার এ তার কুহুমালাই আনি একজন মানুষের সুন্দর ইসলাম তার ইসলামটা সুন্দর হয় তার ইসলামটা অত্যন্ত মজবুত হয় ভালো হয় যখন যে বিষয় তার কোনো বিজনেস নাই যা তার কোনো হোয়াট ইজ নট হিজ কনসার্ন সেটাকে সে অ্যাভয়েড করে সেই ব্যাপারে নাক গলায় না যে বিষয়ে তার কোনো দরকার নেই সে বিষয়ে নাক গলায় না সে বিষয়ে কথা বলেন সেই বিষয়ে নিজেকে ইনভলভ করতে যায় না অনেকেই আসে যে নিজের কোনো দরকার নেই তার এখানে কোনো কনসার্ন নেই এরপরে সেখানে গিয়ে নাক গলাবে এই কাজ করাটা ভালো না এরপরে আবার অনেক সময় আছে যে কথা শুনলাম যে আমি একজনে বললো ওই ঘটনা ঘটে গেছে এই অমুক লোকে এই কাজ করেছে এখন এই কথাটা হতে একেবারে ভিত্তিহীন হতে পারে আল্লাহ তালা বলেছেন সুরাল হজুরাতের মধ্যে ইয়া আই হাল্লা ইমানদার লোকেরা তোমাদের কাছে ফাসেক লোক কোন খবর নিয়ে আসলে যে লোকটা নির্ভরযোগ্য নয় যে লোকটা বিশ্বস্ত নয় যে লোকটার তাকুয়া পরোজগারি কম যে লোকটা খালি গল্প করে এখানকার কথা সেখানে গিয়ে ঘুরে বলে বেড়ায় এই লোকের কথা শুনেই তোমরা তার ভিত্তিতে বলা শুরু করো না তার ভিত্তিতে অ্যাকশন নিও না তার ভিত্তিতে সিদ্ধান্ত নিও না বলা যায় না পরে তোমরা আফসোস করতে হয় এই সমস্ত বিষয়ে কথা কম বলা এটা আল্লাহতলা পছন্দ করেন বেশি বলা আল্লাহতালা পছন্দ করেন না গুজবের কথা অনেক লোক গুজবে খুব কাম দেয় আর বিশ্বাস করে এটা আসলে ভালো কাজ নয় এটা আল্লাহতালা অপছন্দ করেন তাহলে আল্লাহতালা যে কাজগুলো অপছন্দ করেন মাকে কষ্ট দেওয়া দুই নম্বর হচ্ছে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা তিন নম্বর হচ্ছে দিতে মানা করা নেওয়ার জন্য বেশি বেশি করে দাবি করা আর চার নম্বরে ছিল যে কিলো কাল অতিরিক্ত কথাবার্তা শোনা এবং শুনেই বলা শুরু করে দেওয়া কথা বেশি কথা জড়িত হয়ে যাওয়া কথা বলেই রেওয়াজ শুরু করে দেওয়া তারপরেটা আসছে কাসু আল বেশি করে প্রশ্ন করা বেশি করে প্রশ্ন করা আল্লাহ তালা পছন্দ করেন না অনেকেই আছে আপনি কথা বলতে পার না শুধু প্রশ্ন করে তার প্রশ্ন জন্য কথা কমপ্লিটও করা যায় না কোন অ্যালেমের সার্কেলে বসলে কোন ডিসকাশনে বসলে শুধু প্রশ্ন বেশি করে করে তবে যদি একান্ত বুঝে না আসে তাহলে একটু অপেক্ষা করে পরে নিজের জানা না থাকলে প্রশ্ন করা এর মধ্যে কোনো আইভ নেই কিন্তু একটা কথা শেষ না হতেই প্রশ্ন শুরু করে দেওয়া এটা আল্লাহ পছন্দ করেন না এরপরে এই কাজরা তো সুয়ালের মধ্যে বেশি বেশি প্রশ্ন করার মধ্যে এটাও আসতে পারে যে মানুষের কাছে হাত পাতা এই সোয়ালও আসে দুইটাই সোয়ালের দুইটা অর্থ আছে একটা হলো প্রশ্ন জিজ্ঞেস করা আর একটা হলো সোয়াল করা অর্থ হলো মানুষের কাছে হাত পাতা মানুষের কাছে ভিক্ষা চাওয়া হাত পাতা আল্লাহতালা মোটেই পছন্দ করেন না হ্যাঁ তবে কেউ যদি কপর দক্ষিণ হয় কেউ যদি তার কোনো দিনের খোরাকি চালানোর মতো কোনো পুঁজি না থাকে একেবারে অচল হয়ে যায় তার জন্য আল্লাহ তালা চাওয়াকে অ্যালাউ করেছেন কিন্তু যেটা অ্যাভয়েড করা যায় যেটা না চাইলে চলবে এমন জিনিস জন্য হাত পাতা ভালো নয় হাত পাতার অভ্যাসকে আল্লাহতালা মোটেই পছন্দ করে না যারা বিনা প্রয়োজনে হাত পাতাকে তারা নিঃসংকে পাতা শুরু করে দেয় বেশি বেশি করে হাত পাতা যেখানে প্রয়োজন নয় সেখানেও হাত পাতে আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত অপছন্দ করেন এবং কেয়া দিন তাদের শাস্তি হবে যে তাদের চেহারা মেতে কোনো গোস্ত থাকবে না এমন পর্যায়ে আল্লাহ তালা তাদেরকে হাসরের মজানে উঠাবেন এরপরে হাদিসের শেষ শব্দ দিকে আমরা যাব সেটা হচ্ছে এদ আতুল মাল সম্পদকে বিনষ্ট করে দেওয়া অযথা অপব্যয় করে সম্পদকে নষ্ট করে দেওয়া আল্লাহ তালা অত্যন্ত অপছন্দ করেন অনেক মানুষ আছে হঠাৎ করে আল্লাতলা তাদেরকে ধন দৌলতের মতো নিয়ম দিলেন কিন্তু তারা এইভাবে নষ্ট করে শুরু করলেন দুই হাতে তারা সম্পদকে নষ্ট করে দেন অন্যায় কাজে ব্যবহার করেন বেহুদা কাজে খরচ করেন অপব্যয় করেন অপব্যয়কারীরা শয়তানের ভাই খাবার দাবার কাপড় চপড় সব কিছুতে তারা অতিরিক্ত খরচ করে নষ্ট করে ফেলে যে বিনা প্রয়োজনে খরচ করে গুনার কাজে খরচ করে এইভাবে সম্পদ বিনষ্ট করে দেওয়া আল্লাহ তালার কাছে অত্যন্ত নিন্দনীয় কাজ তবে যদি কেউ আল্লা রাস্তায় এবং গরিব মিসকিন অসহায় মানুষকে সাহায্য করে এই কাজকে অবশ্য কেউ কেউ সম্পদ নষ্ট করে দিয়েছে বললেও আল্লাহ তালার কাছে সেটা নষ্ট হয় না ভালো কাজে খরচ করাটা এটা কিন্তু সম্পদ অপব্যয় হয় না নেক কাজে যত খরচ করা যায় ততই লাভ তবে অবশ্য নিজের পরিবারের সন্তান সন্ততির ভরণ পোষণের অংশকে ছিনিয়ে নিয়ে অন্য জায়গায় দান খরাত করার কথা আল্লাহ তালা আমাদেরকে কখনো উৎসাহিত করেননি বরঞ্চ নিজের পরিবার পরিজনের খরচের দিকে কোরআন এবং হাজি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো ছাড়া বিনা কাজে সম্পদকে নষ্ট করে দিয়ে অনেক লোক পৃথিবীতে পরীক্ষায় ফেল করে ফেলল আল্লাহ তালা অজাধ সম্পদ দিয়েছিলেন কিন্তু অল্প কয়দিনের মধ্যে তারা আবার ফুতুর হয়ে গেল ব্যাঙ্ক্রাপ্তিতে পড়ে গেল দেনাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহ তালা এভাবে সম্পদ নষ্ট করার থেকেও আমাদেরকে মাফ করে দিন আবিল্লাহিদ সুবাহা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأطوب إليك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 01132301 ডাবল ওয়ান থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিস